আলাইকুম রহমতুল্লাহিৎ আবাবিল মিডিয়া পরিবেশিত ধারাবাহিক সিরিজ লোন ওল প্রথম পর্ব গ্লোবাল জিয়াদের কাছকে সামনে অগ্রসর করতে চলে আসলো লোন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি তার জমিনে দিন হিসাবে ইসলামকে মনোনীত করেছেন আমাদেরকে তার দিন ইসলামের দ্বারা সম্মানিত করেছেন আর আল্লাহর জমিনে জিহাদ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না দিন শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য হয়ে যায় দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তার পরিবার এবং সকল সাহবাহামদের প্রতীক लोन ओलफेर शुरू ते कि जरूरी मन कर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 আর তাদেরকে মোকাবেলা তোমরা জানো না কিন্তু আল্লাহ তালা জানেন তোমরা আল্লাহর পথে যা কিছু খরচ করো তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে আর তোমাদের সাথে জলুম করা হবে না সোরা আনফালের ষাট নম্বর আল্লাহ তালা আরো বলেন চৌহু ইমিনী হুম اللَّهُ হুম্লাহুবি দি খুয়ুজিহিম অ কি তাদের ভয় যাকে ভয় করবে তার সবচেয়ে বেশি হকদার হলেন আল্লাহ তালা যদি তোমরা মমিন হয়ে থাকো তাদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের হাত দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন তাদেরকে অপমানিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আর মুমিনদের অন্তর প্রশান্ত করবেন সুরাত তেরো চোদ্দো নমে বর্তমান উম্মতে মোহাম্মদ এক কঠিন সময় অতিক্রম করছে এতটাই কঠিন যা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না শাম ইরাকিস্তা চীন সমস্ত প্রান্তে আজ মুসলিম যে কোনো সময়ের চেয়ে বেশি করুন উম্মতে মোহাম্মদের এই কঠিন অবস্থার কথা রাসুল্লাহ অনেক আগেই বলে গেছেন আর সেটার কারণও বলে গেছেন وتداعى عليكم كما تداعى الأكدة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت সাবান রাজি আল্লাহর সূত্রে বর্ণিত তিনি বলেন তিনি বললেন তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন তিনি তোমাদের অন্তরে আল্লোহান ডেলে দেবেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল দিনের উপরে অন্য দিনের মহাবাদ দুনিয়ার মোহাব্বাদ এবং মৃত্যুকে অপছন্দ করা ইত্যাদি কারণে উম্মতের জিল্লতি তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে কিন্তু এ কথার দ্বারা যেমন উম্মতের জিল্লতি গ্রহণযোগ্য হয়ে যায় না নিশ্চয়ই এই উম্মদ জিহাদ ছেড়ে দেওয়ার জন্য লাঞ্চিত হয়েছে যেমনটি রসুল্লাহ সাল্লাহামের হাদিসে এসেছে إذا تبايعتم بالعينة وآخذتم أذناب البقر ورضيتم بالزر وطرقتم الجهاد سلط الله عليكم زلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم قال أبو داود الأخبار الأخبار لجعفر هذا نفسه তিনি বলেন সন্তুষ্ট থাকবে জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্চনা ও অপমান চাপিয়ে দিবেন তোমরা তোমাদের দিনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই অপমান থেকে মুক্তি দিবেন না সুনানে আবেদ দাউদ হাদিস নং মেয়ে কি ভ্রান্ত মায়াজালে পথভ্রষ্ট মহাবিষ্ট মুসলিম হয়ে দাঁড়িয়েছে বাবা মায়ের মুখ শুকিয়ে যায় মনে হয় যেন সন্তানকে সাপে কামড় দিয়েছে অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু সন্তান জিনা করছে এই সংবাদ আমাদের বাবা মাদের ভাবায় না চিন্তিত করে না লজ্জিত করে না কিন্তু সন্তান জিহাদ করে এই কথা তাদের ভীত করে দুই দুনিয়ার প্রতি ভালোবাসা এবং তিন দিনই জ্ঞানের অভাব ইসলামের আগমনের সাথে সাথে জিহাদের সূচনা হয়েছে ইসলাম জিহাদ এগুলো কোন আলাদা বিষয় নয় জিহাদ বিধিত ইসলাম কায়েম হবে এমন ভাবা অবাস্তব উম্মার নিরাপত্তা এবং সম্মান নিহিত এটা কাফেররা জানে যে এই উম্মর যদি জিহাদ না ছাড়ে তবে তাদের পরাজয় ছাড়া আর কোনো রাস্তা নাই তাই তাদের অনেক বড় একটা প্রচেষ্টা এই যে উম্মা জিহাদ থেকে সরিয়ে রাখা জিহাদ বিমুখ করা এবং জিহাদের ব্যাপারে ভ্রান্তি তৈরি করা এই উম্মাস যদি নিজের সম্মান এবং নিরাপত্তা কতজন মা বোন কে আর নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে আর তাকিয়ে দেখেন আজ আজ যখন উম্মদ জিহাদ ছেড়ে দিল তখন কি অবস্থা কারো যদি সুযোগ থাকে কোনো তানচিম বা জামাতের সাথে যুক্ত হবার তবে তার জন্য সেটাই উত্তম আর एक अपारेशन कितल कर बेपर दृढ़ प्रतिज्ञ तब गाइडलैन तरह अपना स्मरण कर दीते चाहिए सुबह तला कलम কন আব উকুম অবন উকুম ইহনুকুম অজুকুম আশি রুকুম অু কোথরফতমু হি জু তৌন কদ হম সুতন وجهاد في سبيله حتى يأتي الله ফি والله لا يهدي القوم الفاسقين বলো যদি তোমাদের পিতারা আর তোমাদের সন্তানেরা আর তোমাদের ভাইরা আর তোমাদের স্ত্রীরা আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ আর তোমাদের ব্যবসা যার মন্দার ভয় তোমরা করো আর বাসস্থান যা এসব যদি তোমাদের হয় আল্লাহ তালা তার রসুল এবং তার পথে জিহাদ করা হতে তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাল্লাহ তার চূড়ান্ত ফায়সালা তোমাদের কাছে নিয়ে আসেন আর আল্লাহ তালা ফাসিক সম্প্রদায়কে সঠিক পদ প্রদর্শন করে না সুরাত আয়াত করেছেন রাজি আল্লাহ তালুমদেরকে উল্লেখ করে যদিও এই আয়াত শুধুমাত্র সাহাবাদের জন্য খাস না যাদের জিন্দগি ছিল জিহাদের মধ্যে তাদের জন্য যদি এই সতর্কবারী হয়ে থাকে তবে জিহাদ ছেড়ে দেওয়া এই উন্মতের জন্য এই আয়াত এখনো কালেমা পাকের সাক্ষী হয়ে আছে কখনো নিরাপত্তা লাভ করতে পারে না পারবে না আরও একটি বিষয় এখানে উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে সারা দুনিয়া এখন দুটি মেরুতে বিভক্ত এক হিজব আর এবং হিজব আর রহমান শয়তানের দল এবং আর রহমানের দল এই দুই এর মাঝে কিছু থাকতে পারে না কারণ কাফেররা তা থাকতে দিবে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলের সাথে কোন দলের সাথে